الحمد لله نحمده ونستعينه ونستغفره ونقل به ونتبكن عليه ونعنذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا مَنْ يَهْدِِ ٱللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَن لَّا إِلَٰهَ إِلَّا ٱللَّهُ وَحْدَهُ لَا ন শোহ্মদ নবুহ অলদী ওন শিঙ্ মদ ববর um. ববর ما أكثره من أي شيء خلق من نطفة خلقه فقدره ثم السبيل সমুল নবন কুমফিন সন্ন্যিগি সন্ন্য আজকের পবিত্রতা শেরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধা ভাজন সভাপতি কেরাম াম মণ্ডলী অবস্থিত প্রাণ মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধে মাওবীরা আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সৌরাই আবাসের সতেরো নম্বর আয়াতটিকে নিয়ে কয়েক কেনায় চিকারিমাতে লাল করেছি একটার নাম ও তাইবা এই দুই ছেলেকে কেন্দ্র করে আল্লাহ আয়াত গুলো নাজিল করেছেন আবুল্লাহাব हब केल्ला तीन ट नियमत दिए क्या किबुल्लाहब आसल नाम आब्दुल लुकरा तारे डोहब अबुलहब अबु जार सहज बांगला हईल लाल লাহ শব্দের আগুনের মাথা আগুনের মাথাটা লাল আগুনের কালার হইল গোল্ডেন গোল্ডেন কালারিতে লাহাব বলা হয় তাহলে দুইটা মিললার সহজ বাংলা হইল লালের তাহলে এবার আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই যাদের গঠন ভালো যাদের কান কালার সুন্দর এই সুন্দরটা কি তার নিজস্ব না আল্লাহ দেওয়া আমরা যাদের নাকা আমরা কি মনে করেন মলম লাগাই টানলে সুখ হইব আমরা কালা কি বরফ দিয়ে ডেলিম মরাইলে এটা সাদা হইব তো এলে সুন্দর হওয়া গঠন ভালো হওয়া এটা কার দেওয়া তো যেই আল্লাহ সুন্দর বানাইলেন তার সেই নিয়ামতের শুকুর আদায় করা উচিত কিনা কিন্তু করিনি আমরা বেশিরভাগ লোক আরো ভালো করে ক্লিমশিপ করে স্ন লাগায় আর যে অভিনয় করে এতেই বোঝা যায় হ্যাঁ বৃত্রি কি কইতাছে বুঝা যায় হ্যাঁ ভিতরে ভিতরে হয়তো বলতেছে যে আমার যে সুন্দর চেহারা আমার দেখলে কে না বলবে আই লাভ ইউ ইটার নাম ওই বলা উচিত ছিল কন্ট্র যেইভাবে আমার চারাকে তুমি সুন্দর বানাইছ আমার চরিত্রটাকে সুন্দর বানাও দূরকণ্ঠিক কিনা এবং এই সব জান আমের আগুনে জানায় না আল্লাহ নবী আমাদের শিক্ষা দিয়েছেন এইভাবে বলবে আল্লাহ আমাকে সুন্দর বানাইছ চরিত্র যদি সুন্দর না হয় চেহারা সুন্দর হলে কি হবে। আমার চরিত্রকে সুন্দর বানায় দাও এবং এই সুন্দর চেহারা জাহান নামের লাকড়ি বানায় না কিন্তু ইডানা বলে উল্লারা বলে মহিলা যদি সুন্দরী হয় আসো বিশিষ্ণু ভৌরার আরো আলতাল আবার যুবকদের সামনে দিয়াই স্নো ভাউডার আলতাল খাত্রা লাগাই যা উষা জুতা পর্দা সারা যায় পৃথিবীর কোন আইন দিয়ে ইফটিজিং টিকা রক্ষা করা যাবে না কি ইফটিজিং ইউরোপ আমেরিকা তো দেখছি হ্যাঁ কুত্তা কুত্তি যা হয় হ্যাঁ রত তা আমাদের দেশে এই কালচার দ্বারা মানে আনতে চায় সাপ্লাই দিতে চায় নারীদেরকে বের করে দিয়া অবাধে নারী পুরুষে একত্রিত করে সেই ইউরোপিয়ান কালচার মুসলিম দেশেও চালু করে দিতে চায় কিন্তু এই কথা বোঝার দরকার এসেছে মুসলমান সব দিতে পারে ইমান কারোর কাছে বন্ধক দিতে পারে না সুতরাং প্রয়োজন যদি হয় Breathe onto the heart I am our imam rakkar don't let We are the character of God It is a Muslim country It is a Europe North It is a America North It is a Britain North Bangladesh <laughs> European culture Protista Karan Shambhav Habena Habena Allahu Akbar We are the champion আস্তার গেলে দেখবেন কোন রকমের শোক নিজ আর বহু কষ্ট করে কম লাগে আস্তা করলো আস্তা করলো আল্লাহ আল্লাতাম না মহিলারা যদি যায় বুঝ তাহলে আপনাদের দেশে তো এক রাস্তা দিয়ে চারটা গাড়ি যায় বড় বড় রাস্তা সাথে সাথে দাগ দেওয়া আছে কোন দাকে কত মাইল স্পিডে দেবে দেওয়া আছে আর এক দাগ থেকে আরেক দাগে গেলে একশো পনেরো ডলার জরিমানা লেগে যাবো এখন আমি মানবো না আমার যেমনি ইচ্ছা ডাইন বাম মানি যদি আমাকে বাধা দেওয়া হয় তাহলে আমার চলার পথের স্বাধীনতা হরণ করা হইলো আমি ট্রাফিক লাইট মানবো না যেমন ধরবো বলছেন এক সাইডে হলো সুতরাং মিলে আমার নারী স্বাধীনতার নামে আমার সাইমে সলমো তো ইটার নাম স্বাধীনতা হবে না ইটার নাম উশৃঙ্খলতা হবে সেও মরব আরো দুই চারটা দশটা পুরুষের জাহার্নাম লোয়া গেল ইসলামী প্রযোজনা প্রতিছে না হওয়া এটাও কার দেওয়া এটা কি আপনি মনে করেন বুদ্ধি হইলেই দন হয় আরো ধরে देखी बुद्धि बेचे कौल ना ग्रामी बेसे मानी सर्दारी बक्सिस बुस बक्सिस बुद्धि आल्ला উকিল মুক্তারও ফস থেকে সর্দা দিতে পারে না উকিলের মাইজ টি চাইল ফ্যাস লাগাই দিয়া সাক্ষী বাতিল করতে জিগাইল সর্দা সাহেব আপনি যেখান থেকে ব্রাহ্মণবো কোর্টে আসছেন আসছে কত সময় আগে কনৌকার হিসাব দেন কনকার দুই অবস্থা হয়তো ফালে আনন্দ হয় গুনে আগে রশ্মিত কোনটার হিসাব দিব ফালে আইলে এক হিসাব রশি আইলে গুনে আইলে আরেক হিসাব কোন হিসাব দিতাম এমনি জর্সা ভাই উকিল সাহেব আপনার এক কেন আপনি কেমতের আগেও ওনারে লাগান হইবেন না আপনি হইলেন ভৈরা উকিল আর এই লোক হলো কুদ্রতি উকিল কুদ্রুতি পাবে তার মাথায় আল্লাহ মেধা এবার বলেন আমরা দেশে কেস লোক আছে বুদ্ধিজীবী বুদ্ধিজীবী মানে বুদ্ধি খাটাই বুদ্ধি বিক্রি করে যারা খায় এরার নাম বুদ্ধিজীবী যে বুদ্ধি বুদ্ধিটি আল্লাহ সিনে না এটার নাম বুদ্ধিজীবী না এটার নাম বুদ্ধিজীবী বুদ্ধিজীবী বুদ্ধিজীবী বুদ্ধিজীবীর অর্থ হইলায় যারা মাছ বেচা খায় মৎস্যজীবী যারা নাকি শ্রম করে এরা শ্রমজীবী মাছ বেচা যারা খায় মৎস্যজীবী যারা চাকরি করে রাখায় চাকরিজীবী যারা বুদ্ধিবেচ্ছা খাস বুদ্ধিজীবী ঘুমাই গেছেন চাকরিজীবী কর্মী মৎস্যজীবী এই বুদ্ধি খাটাই একাইলে তাদের আমরা বুদ্ধিজীবী বলি না এরকম বুদ্ধি খান বিলাই ও খাস বিলায় কেমলে আপনার মাছ বাজি বেগম সব ডাঙ্গা মাথা কুড়াইয়া দেখে আমার আগমনের ঠাল পাইল কিনা এরপরে ডাঙ্গাটা হালায় হালালে যে এই মাত্র এমনে আমার সাহ আর আপনার বেগম সাগরটা দিল দৌড় আরে আমার ডাঙ্গিছে মাছ মাঝে ফেলিতেছে দেখবেন আপনার বেগম সাপ পাক করে আসার আগে আগে বিড়াল আবার আগে কোন দিক দিয়ে বের হতে হবে তো জায়গায় কানায় যারা খায় তাদেরকে বুদ্ধিদি বলা যায় না তারা হলো পারি আর আরেকজনের নির্ভরশীল করে যা তার মেধারে বিক্রি করে রাখায় বুদ্ধি হয় না শিক্ষাগত যোগ্যতা হয় না আমাদের দেশে শিক্ষাগত যোগ্যতা এমন কি না সই করেন কাগজ মগজ ছিঁড়ে নেব শিলুতে আর একটু ধরে কলে দন দেওয়া না দেওয়া এটা কার আরো ধরে আওয়াজ দিয়ে বলেন এত কখন টাইম নেই আল্লাহ কুরআ বলছে আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা তার ঋদিক প্রশস্ত করে দেয় আর যাকে রিজিক সংকীর্ণ করে দেয় ঠিক কিনে তো যাদেরকে আল্লাহ দন দিয়েছেন তাদের উচিত কিনা আল্লাহ এই দন দেওয়ার শুকুর আদায়ী করা আর তো ধরে কিসির ভাগ লোক করে না বেশিরভাগ লোক করে না গেল দুই করা গেল দুইটা তিন নম্বরটা হইল আওলাদ হওয়া না হওয়া এটাও কিন্তু আমাদের ক্ষমতা নয় এটা কার আরো ধর এখন আমাদের দেশে বার্থ কন্ট্রোল জন্ম নিয়ন্ত্রণ হ্যাঁ বলে জন্ম নিয়ন্ত্রণ করব বার্থ কন্ট্রোল দুটি সন্তানই আমি বললাম না আপনার ইজ্জত নষ্ট করার জন্য আরে ভাই মানুষ করতে পারবেন না তাহলে মানুষ করার কি কারিগর আপনি নিজে আর তু ধরে আমাদের দেশের অনেক শিল্পপতি আছে আর এক খাওয়াইতে পারে না তার বাচ্চাকে ভালো খাওয়ান দিতে পারে না কিন্তু এক সবক শিখাইলে সাত চবক যদি বুঝা গেল খাওয়াইলে ব্রেন হয় না मानुसारिगर केल्लादी तल्ला अबुल हब के दी अल्लाहबुली जो मिश्रामी क्या मानुषर সোনুল্লাহ আমি আল্লাহ কোনো মা বুল নাই আবুল দিয়েছেন যে আবুল পাথর নিয়ে আল্লাহ আপনার আল্লাহ টাল্লা কথা আমরা মানি না জোরে কন্যা আপনার আল্লাহ টাল্লা কথা মানিনা না মানি না আমরা আপনার আল্লাহর কথা এই কথা বলি নবীটি যখন পাথর মারতে গেল আল্লাহ রাবুলাল আমিন তখন ডাক দেওয়া বলেন আপনার বিরুদ্ধে আসে নাই বরং আমি আল্লাহর বিরুদ্ধে এসেছি অত বড় নেমক করাম আল্লাহ তবীর পক্ষ থেকে জবাব দিয়ে দিলেন আর যখন আবুল আহাব বললি ধ্বংস হো এই কারণে আল্লাহ তার জবাবে বলেন আবুল আহাবের দুনু হাত ধ্বংস হোটু দূরে যেই মাত্র ইয় আপনাদের হয়েছে আবুল আহাবের দুনাত ধ্বংস এবং ওয়াতাব্বা ধ্বংস বলেনি আবুল আহাব এবং আবু আহাবের স্ত্রী দুজন শিখাময় আগুনের জাহান্ন আগুনে প্রবেশ করবে এই আয়াত হওয়ার পরে প্রশ্ন হইতে আবুল্লাহের স্ত্রীর কথা ওমের জামিলের কথা কেন আনল মহিলার কি দোষ মহিলার কথা উল্লেখ করেছেন হাম্ম আল্লাহ রাবুল আলমিন বলেন ওই মহিলাটাও হাতাবা অর্থ হইল মুহাসিনে কালাম এর সাথে দুইটা ব্যাখ্যার মিল রেখে মুহাসিনে কালাম বলেন একটা ব্যাখ্যা হইল লাকড়ি আর একটা হলো সুগল করি ওই আবুলা বির গড়ে করে তোমরা মোহাম্মদ আমাদের বাতিলা এবং আমার বিয়াই আমি তার সম্পর্কে বলো করে জানি তোমরা তার কাছে যাইও না তার কাছে তোমরা যাইবা না আল্লাহ নবীর বিরুদ্ধে কোন কারণ নাই মানুষের দিলের মালিক আমি আল্লাহ আপনার বিরুদ্ধে যারা গিয়া উস্কানি দিবে এবং বলবে পাগল এদের দিন আমি আল্লাহ ঘুরাইয়া দিব অ নেত্রী নামছে কেন এত বোঝা যায় পাগল ও ছোট পাগল না অনেক বড় পাগল অসাধারণ পাগল চলো একটু পাগলটা দেখে আস পাগল দেখতে দেখ আল্লা নবীর লোক কোনদিন পাগল হতে পারে না আবার কি জানে পরে একটু শনি নবীজির কোরআন তেলাবাদ এত মধুর তেলাবাত শুনে এখন না এই তেলাবাত কোন পাগলের হইতে ভীষণ থেকে তারা এই লোক কোনোদিন পাগল হতে পারে না তিনি আল্লাহর ফায় কাম্বর কাজিমাপুরে মুসলমান উম্মে জামি সে বদনাম করে আল্লাবীর বিরুদ্ধে এবং যখন এই অবস্থা আল্লাহ করবে তখন আবুল হাবের স্ত্রীও হাতের মধ্যে পাথর নিয়ে কমরো কাপড় বেঁধে রসুলের উপরে হামলা করার জন্য খানায় কাবার দিকে যখন দাবিত হচ্ছে সিদ্ধি বলে নিয়া রসুল আল্লাহ ওই দেখেন আপনার চাষিও বিয়াই উম্মে জামিল হাতের মধ্যে পাথর কমরের মধ্যে কাপড় বান্ধা এতে বোঝা যায় মহিলা হামলা করবে একজন মহিলা যদি হামলা করে ইজ্জত আর তাহে কই আবার আপনার আর। মহিলা তো এমন এক যাবে এমন বিহজ্জনক ব্যাক্ষা যদি দেন ফিরে বের লে গে বিহদটা তো আপনার তো এমন লক্ষ্য করে দেখেন উম্মে জামিল সে পাথর লেগে গেছে রসুল মারবে কেমন হওয়া আবু বাকুর সিদ্ধ অসুবিধা হইতেছে না তো আরো তখন অসুবিধা হইতেছে আবু বাকুর সিদ্ধ কোন নবীকে আপনার চাষি এবং পাথর নিয়ে আসতেছে এমন কি করে নবীজি দেখ চিন্তার কোন কারণ নাই আমি মহান আল্লাহ কোরআল পড়ব মহান আল্লাহ আমার হেফাজত করবে এই বলে রসুর আরম্ভ করে দিছে উমি জামিল কাশি কি আবু ক একা একা বস তোমার সাথী মোহাম্মদ কয় আজকে সিদ্ধি করে দিয়ে বললেন আমি দেখি আমার পাশে বোঝা কুরন শুরু দেখতেছি আর কানে শুনতেছি মহিলা জিগে মোহাম্মদ কৌ তা তো বোঝা যায় দেখে না দেখে না তো আমি কইল কি জামিল হোমকে দেয় তার ভাগ্য বারো তার কবাল ভালো পাইলাম না লুকায়ে গেছি লুকিয়ে গেছে পাইলাম না হ্যাঁ হান দাস পাইছে না আমার ডাবল ভাবার ডাবল ভাবার মানে দেশ যারা চালায় এক সর্দারের বৌ আমি আর এক কন্যা আবু জাহেল আমার বাপ আবুল আমার স্বামী আর ডাবল হওয়া ডাবল হওয়ার করছেন ইসলামী প্রযোজনা প্রতিষ্ঠান বেতার বেতন সে যখন চলে গেল অবকর সিদ্দিক বলেন হুজুর আমি দেখি সে দেখলো না কেন্লা تَمَنَّى كِتَابُ الْقُرْآنِ شَيْبٌ قُرْآنَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ أَنَّهُ أَمَاكَ جَلَّاهُ لِيَأْتِيَكَ আপনি যখন কুরআন শরীফ বলেন তখন আপনার কাছে গোপন পর্দাটা কি জানো আর আল্লাহ রসুল বলেন আমি যেই দিকে দেখাই সেই দিকেই দেখি অসংক ফেরস্তা আমাকে ঘেরাও করে দাঁড়িয়ে আছে আবু জাহেদ আবুলো ক্ষুব্ধ হইয়া রসুলের মনে আছে আগে দুই মেয়ে দুই ছেলের কাছে কথা বুঝেন এখন সে এই দুইজন এটা কেননা কয়। তোমাদের শশুর মুহাম্মদের কাছে আমার এবং তোর মার বিরুদ্ধে যেমন বোঝা যায় সাথে করে নিমকার আমি কারে কর জোরখন ঠিকা গিয়া বলবি আল্লাহ মানি না আর মোহাম্মদের দুই মেয়েকে তালাক দিয়ে আসতে হবে আর না আমি মনে করব তোমা তোমরা আমার অবাধ্য অবাধ্য হইলে যে কিছু পাইবানা এটা তো বুঝো যেমন বাপ ইমুন ফুলা এটা তো বলার দরকার ছিল আপনার কথা না মানলে অবাধ্য আর আল্লাহর কথা না মানলে আর বড় অবাধ্য সম্পত্তি থেকে বঞ্চিত হব আর আল্লাহ না বঞ্চিত হব অনেক সাহাবিরা তো এরকম করছেন যে বাড়িঘর সারতে রাজি কিন্তু আল্লাহ রসুল ছাড়তে এত জোর গভীর সুজা হইয়া দাঁড়াতে পারে না কাপড় এইভাবে ধরে রেখেছে দাঁড়ায় বলেন আল্লাহ নবী বলেন কে রে তুমি এত গভীর আমাকে সালাম দিচ্ছ আল্লাহ যে মাত্র জিজ্ঞারা করলেন আপনি চিনতে পারেন কোন আব্দুল্লা কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমার নাম ছিল আব্দুল উজ্জা আমি আপনার নামটা পরিবর্তন করে আবদুল্লা রেখেছেন আমি সেই আবদুল্লাহ বলেন আব্দুল্লাহ তো দোনি বাপচাথা তার বাপ ছেলে সকাল বিকাল পরিব পরিবর্তন করে আসতো আজকে তো দেখা যায় আমার এই অবস্থা কেন শীতের মধ্যে টর করে কাঁপতেছে কিন্তু কোনো কথা বলে না কোনো ডাক দেয় না নবী গপেক্ষায় বসে আছি কোন সময় আপনি বের হবেন আপনার আল্লাহ নবী বলেন কি হইল তোমারই অবস্থা কেন আব্দুল আপনার দল বাড়ি কেন আসে করি আমি ঘোষণা দিয়েছি প্রয়োজন আপনার বাড়ি কেন তা পৃথিবী ছেড়ে দিতে পারি কিন্তু একটি মুহূর্তের জন্য বিশ্ব নবীর দরবার আমি সারতে পারব না আমাকে বাড়ির থেকে বের করে দিয়ে বের সময় সময় বলল কাপড় চোপড় দিয়ে যাও এগুলো তো আমাদের উদ্দেশ্য হইল আমি উলঙ্গ হয়ে গেলে ज केरमे आरजे কাপড় জন্য আমি ইমান হারা হয়ে যাই মৃত্যুর পরে কবর টিকা উলঙ্গ হয়ে আল্লাহর দরবারে উঠব উলঙ্গ অবস্থায় যাহা আলামের মধ্যে দেওয়া হবে অগ আল্লাহ আমার কাপড় হচ্ছে বরগুলো রেখে দিয়েছি আমি আমার মার সামনে বললাম দেখতে পারি তাহলে আমার মনে আর মা একটা কাপড় দিয়েছেন কোন রকমের লজ্জাস্থান রেখে আপনার হজুরের সামনে এসে বসে আছি কোন সময় আপনি বের হবেন আপনার চেহারা जर देखार बसें नबीजी कहनी विश्वनबी चोक थ्रे दान कर लो দুইখানা কাপড় ব্যবহারের কাপড়ের দাম আছে বল তোর কোন আকাঙ্ক্ষা আছে নি আবদুল্লাহ দুনিয়ার কোন আকাঙ্ক্ষা নাই আপনার কাছে আমার একটা দরখাস্তি আপনি বলেছেন শাহতের মরণ হইলে মরণের কষ্ট হয় না আপনি বলেছেন হইলে শাহাদবরও গেলে মুনকার কারে নাকি আসে না আপনি বলেছেন সই ভয়া বললে কামতেন মানে কোন হিসাব কিতাব হবে না বিনা হিসাবে জান্নাতে যাবে তাই আমার দরখাস্ত ওগনবীজি আপনি আল্লাহর কাছে বলুন আমার শাহাদতের কামনা যেন মহান আল্লাহ কবুল করেন করে দিলেন দুয়া রসুলের দোয়া হাত উঠাইতে দিদি আর তুদের কবুল হইতে নবী বিশ্ব নী রিলা আর দোয়া করে দিলেন এখন আব্দুল্লাহর জন্য দুয়া কেমন কবুল হয়ে গেছে আল্লাহ রাস্তায় যখন মানুষ বের হয়ে যায় রাস্তায় মারা গেল সাহায্যের সুয় তাকে দেওয়া হয় আমার আবদুল্লাহ গোসল দাও পড়াও আমি নিজে জানা নামাজ পড়াবো নবী নিজে নামাজ পড়াইয়া কবরের দিকে নিয়ে যায় নবীনে পিছনে যায় নামবে না। আমি তার কবরে নামবী আব্দুল্লাহ কবরে নামে দুই কাল হাত উপর দিকে পড়া দেয়া বলেন আব্দুল্লাহ দে দেশটা আমার হাতেছে কোন না দেশ আমার ছেড়ে আল্লাহ আমি আবদুল্লাহ প্রতি খুশি তুমিও খুশি হয়ে যাও আল্লাহ এখন আবদুল্লাহার লাশটাকে আমার কুল থেকে তোমার রহমতের কোলে আমি স্থানান্তর করতে চাই এই কথা শুনে সাহাবিরা গৈরে কবর পার কান্না শুরু করেছেন বিশেষ করে সাহিব রবি এল্লা কোন ডাক দিয়ে বলে মাটিতে গিয়া কানলে আর বলে আবদুল্লা রে এই লাশটা তোর না হইয়া আমার যদি হতো রে আমার কত ভালো ছিল না হইয়া আমার যদি যেখানে আল্লাহর নবী বলতেছেন আল্লাহ আমি খুশি মেহরবানি করে তুমিও আমার আবদুল্লার প্রতি খুশি হয়ে যাও ভ্যান আমার লক্ষ্য করে দেখুন এইভাবে অনেক ঘটনা সারা রাত বললে বাড়ি ঘর ছেড়ে দিয়েছেন আল্লাহ আল্লাহ নবীর সামনে গিয়ে বলে আপনার আল্লাহ গুলো আমরা মানি না আর কর না আর নবীজির সামনে তারা আপনার দুই মেয়েকে তালাক দিলাম আল্লাহ হামলা করে চোখের পানি ছেড়ে দিয়ে কালে হ্যাঁ প্রভু আমার জামা ফিরেছে এই জন্য আমি ব্যথা পাই। আমি কত আঘাত খাইলাম তোমার দিনের জন্য। तुम्हारे तुमारीन जो कष्टेम कष्ट लागे ना प्रभुम सामने जो तुम्हें क्यों अवज्ञा कर तुम्हें अवमान कर बरदास करते এই পৃথিবীর কোন মমিন কখনো বরদাস্ত করবে না এর নামই হল ইমান দূরে কন্টিক্ষেরা জন্ম দেখ আল্লাহ আল্লাহ নবী আল্লাহ দিনের জন্য জীবাণু করতে পারে কিন্তু আল্লাহর অবমাননা পারে না অন্তরে বিষিনা কম আর তুদূরে কান না সকলের সেইটি বিশি না কম নবী কালদিনার বলেন প্রভুগ আমার সামনে কেমনে কয় তুমি আল্লাহর চাল্লাহ এত বড় নিমক কানা আমি বরদাস্তি নিজের সন্তান যদি কিল মারে খাবলায় কষ্ট লাগে না আপনার কষ্ট লাগে না কিন্তু দেখবেন আপনার মা এই জিনিসটা বরদাস্ত করবে না আপনার ছেলে আপনাকে যদি দাঁড়িয়ে ধরে টান মারে আপনার কিন্তু কষ্ট লাগে না আপনার যদি খাবার মারে আপনার কষ্ট লাগে না মাথা ষোলো ধরে টানে আপনার কষ্ট লাগে না কষ্ট লাগে না কিন্তু আপনার মা যদি দেখে তখন বরদাস্ত করেন আল্লা আমি বানাইছি মানুষ এই মানুষ যদি আমার সাথে আমার নবীর বিয়াদব আমি আল্লাহ সার দিই না আমার নবীর গায়ে আঘাত করলে আমার কষ্ট লাগে সে পাথর নিয়ে আপনাকে মারতে এসেছে এই জন্য আমি আল্লাহ আয়াত না দিল করে জানাই দিলাম রবি করেন আল্লাহ তোমার সমূহ থেকে একটা ছেলে ওতবার তুমি কুত্তা লাগাইয়া দাও আল্লাহ নবির দুয়া হোক বদ জবান থেকে বেরো হতে হয় আল্লাহর দরবার এত কবুল হইতে একটা মিনিট দেরি হয় না बन बने जमे मुसलमान गड़े सामने दुने गर भरण आसर आवाज आस्ते आस्ते थे কি পরে পল দিচ্ছে গরক আওয়াজ অন্য ফাতে মোকা আজ রাই লাগছে দরজা কুলছে আর পড়ায় তিনি দরজার আলার লুকাইয়া আল্লাহ বোন এবং বনের জামাই তো একবারে মারবে না উমর তো আমারও দুই টুকরা করল তোর আছে দরজার আল খালি হত মেন উমর ঢুকা তার এক বনের জামাইরে রে তাপ্পর খাইয়া উল্লেখে বসে বোন বাঁধা দিয়ে এখন আমার সামনে মারো কেন দিলাম বোন যখন তাপর খাইছে বোন কয়া স্প্রে ইমানদার এমন এক জিনিস মধ্যে যত গুতা দিব অত হল উঠবো দিত না ঘুমাই থাকবো চিড়িয়াখানা গেছে দেখা একবার ধর্ষণার্থী একজন দেখুন এক লোকটা করছি বাঘ এটা দিয়ে সাগল বাঘানা মানুষ দেখ তর্জন গর্জন করে এটা কিচ্ছু করে না যদি মুজা হাতে হালাই একটা দিচ্ছে হাতে মা দেখো ভাই তুমি যে আমার শর্ট দিচ্ছে মনে বর্ষ আমি বন্ধ হয়ে যাবো স্পষ্ট করে বলে দে ধর্ম গ্রহণ করছি মারতে পারো জীবন গেল এখন করে নিয়ম মানুষ যখন ইসলামের উপর অচল থাকে তখন তারা আল্লাহ সাহায্য আসে আর যারা নির্যাতন করে হেরার দিলের মধ্যে আল্লাহ ডর ঢুকাইয়া দেয় উমর কয় ইয়া তো মারলাম তো সামলাইতাম বাড়ি কি পড়ছি রে দেখো هنا تمك دعى دابنا لكنون لقران, لقرآن كريم في كتاب مقلول لا يصوغ الا المطهر সংরক্ষিত এটা স্পর্শ করা যায় না অপবিত্র অবস্থায় তাহলে কি করতে হবে গুসল করে না তুমি মূর্তা পরিষ্কার দেখে শক্তিকা পানির নহর চালু হয়েছে এমনি ডাক দেখ বোন আমার মোহাম্মদের দরবারে মিয়া পর্দার আলে যিনি লুকাই আসেনে ঘটনা কম ঘটনাছি উম মারত না তো সংবাদটা আমি আগে দিলাই কারো সুসংবাদ আগে দিতে পারলে একটা মনে মধ্যে একটা আনন্দ হওয়া যায় তো আমি আগে দিলাই এমনি দরজার বাড়ির থেকে আড়াল থেকে বেরিয়ে কয় হ্যাঁ মা আচ্ছা তো আপনাকে সুসংবাদ টা দেওয়ার জন্য বেরিয়েছে লুকাইয়াছিলাম কৃষ দারুল আর কাম গোপন ঘাটি যেখানে দিন প্রচার করা হয় লুকাই লুকায় আগে যে নাম ছিল দারুল আরকাম এই দারুল আরকামে গত রাত্রে আমি বিশ্ব দোয়া করতে শুনছি আল্লাহ রসুল বলছেন আল্লাহ আল ইসলাম আল্লাহ দুইটা উমর থেকে একটা ওমর ইসলামের ভিতরে এনে ইসলাম উনার নামও উমর আল্লাহ রসুল বল এই দুইটা উমর থেকে একটা ওমর আমারে দাও আল্লাহ রাবুল আলমিন মানে হয় গত রাত্রের রসুলের দোয়ার তোমার বেলায় কবুল হয়ে গেছে পদল উদ্জেন তো রসুল দোয়া করতে দিলে হয় বোধ দোয়া হো থেকে এই কাফেলা নিয়ে আসতে রাস্তার এক জায়গার মধ্যে বিশ্রামের জন্য তাদের গমের বস্তা খেজুরের বস্তা এমনি দেখে পাহাড়ের টিলার মধ্যে একটা ভাগ বৈশা খালি মাথা গুড়ায় আবুল লাহাবের ছেলে রোতবারে ভালো করে দেখে যেমন বোধা রসুল তো বলছিলেন কুকুর ওখান তো বাঘ উল্টা দিলে না উল্টা না রসুল কুকুর দিয়া বাঘই বুঝাইছেন হেরও বুঝছে এর কারণ রসুল বাগ কুকুর কইয়া কুত্তা বোঝাই নেন কেমনি কুকুর মানে একটা মিল আছে হাইওয়াত হাইওয়ার নামক কৃত এইটা দিছেন কথা বলছেন এখন আসুন দেখা গেল এই অবস্থায় আপনি আমাদের ছেলে সর্দারের ছেলে আপনার সিকিউরিটির ব্যবস্থা আমরা কেন সিকিউরিটি তারা করবে। সিকিউরিটি কত সিকিউরিটি বন্ধ করলে মানুষ নাই হ্যাঁ বহুত ঘটনা ঘটন আসবার এমন দেখা গেল সিকিউরিটি দিব তারা সব গমের বস্তা বুঝলেননি আর খেজুরের বস্তা করে একটা পাহাড়ের মতো মানে আমাদেরকে খেয়ে না ফেরে খাবে এর আগে তো না ঘুমান সব ঘুমাইছে যখন নাক ডাকছে বাগে কয়েক আমার যাওয়ার টাইম আল্লা কাজবার আগে গন্ধটা করে দেই এই গন্ধে কারণ প্রত্যেকের শরীরে আলাদা একটা ছোট সময় বাইসাহ যখন কোথায় গেঞ্জি রান্না আমার গেঞ্জি রান্নাছেন তখন কোন গেঞ্জি আব্বার কোনটা বাইসাহ পুষ্টাঙ্গ থাপ্পার আসামি কুমনে মাথা ঘুরাই দেখে বস্তার ঘুরে একটা নাক ডাকাইতে তাহলে এটা দেখে মিলি লাভ দিয়ে বস্তার ঘুরছে ওইটা নাক লাগাইতে এই আমার আসামি আলাদা আলাদা করিয়া মাছের মতো আবার দৃষ্টিতে তাকে রইছে এরা ঘুম থেকে যখন চিৎকার দিবে আমি আনন্দ করব আল্লাহর এবং নবীর দুশ্মন আমি খতম করেছি সিকিউরিটি দিলা। zikr e de amader na na na na shesh kela gelo te baga মানুষ ধ্বংস ধ্বংস হয়ে চিনি আর তো রক্ষা করতে পারছে আপনি আমিও ধ্বংস হব মরণের সময় কেউ আমাদের রক্ষা করতে আর ইদা ধরে কল্যাণ ইদিত তখন কন্ট্রোলার জানা আসবে কেউ রক্ষা করতে পারবে না আল্লাহ করে বলেন একটু চিন্তা করলি হ্যাঁ তুই কিসের তৈরি তোর কি দেয়া বানানো হইলো জবাব আমরা দিতে পারবো না কারণ জানা তুই কি দেওয়া বানিয়েছেন এর লাগে আল্লাহ জবাব দিছেন। মিন নো যারা অত্যন্ত ঘৃণিত আমি আল্লাহ এত সুন্দর করে আবার বানাইছি যে গরু ছাগল এইভাবে না তোমার কুদরতী স্প্রিং দিয়ে জাগায় জাগায় কুদরতি স্প্রিং কেনে কুদরতি স্প্রিং এরপরে গরু এমন কিন্তু মানুষ তুমি সেলুলে গেছে চুল কাটবা ডাইন দিকে বামে যে তোর আলু বানতে পারতে পারি জায়গায় জায়গায় দিয়া আমি আল্লাহ এমন ভাবে বানাইলাম আবার তুমি যখন বস্তা লোভা মাথা তখন রড থেকে আলো সত্তরে কন্ট্রিফিও খেলাকু বা কাদ্দ রাহু আর একটা হইল কাদ্দারা কাদ্দের উত্তেগ দিলেন এর অর্থ হলো তুই অত হতাশ হওয়ার দরকার নাই অত প্রেশান হওয়ার দরকার নাই সুদে ঘুষে খাওয়ার দরকার নাই তোমার কবালো তোমাকে জন্মের পঞ্চাশ হাজার বছর আগে কপালের লেখা কয়টা দোকানের মালিক যার বাস্তব প্রমাণ যা বাস্তব প্রমাণ কপালে যদি না থাকে বিদেশি ডিগ্রি থাকলেও বাংলাদেশের এমপি হতে পারে না এমন ঘটনা বাংলাদেশ? আছে এমন শিক্ষিত লোক আছে যা আরেক দেশও গিয়ে পড়ায় বিদেশ গিয়া ফড়ায় এমন বড় ব্যারিস্টার আছে বাংলাদেশও কিন্তু বুট ফায় না আর তো ধরে কন্যা বাংলাদেশে এমন ঘটনাও আছে উচ্চ শিক্ষিত ডিগ্রি নাই কিন্তু বাংলাদেশ সরকার প্রধান হয়েছেন কেন হয়েছে এটা কপালো লেখা ধরে ঠিকা ঠিকা আর এটা ওই তালো না লেগিয়া অত বড় ব্যারিস্টার হইয়া সংবিধান রচনা করিয়া ও তো হারে না হওয়ার কারণ হলো এর কফালো এমপি লেখা নাই উল্লেখ করে আমাদের আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন যাবে নজরুল রহমতের সময় আজকে বৃহস্পতিবার দিন গিয়া রায় শুক্রবারের রায় এই রায়টার দাম সব কদরের রাইতের সমতুল্যাল আলহামদুলিল্লাহ ربنا ظلمنا أنفسنا غير لم تغفر الألاء وترحمنا لنكونن من الخاسرين رب نقفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا तमाम मुरब्बी नौजुआन नौ भाई दे पर्दा ने मा बुन देख আমি গোনাগার তোমার সেই দরবারে হাত বাড়াই মেহরবানি করে দাও জানি না কার জন্য জীবনের শেষ মনে যাক কত মানুষ গোমায় আর উঠে না কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না আল্লাহ জানিনা কার্লাহ মৃত্যু যদি মাফ না করার কোথায় যাবো কার আমাদের তো যাইবার আর কোন জায়গা না আল্লাহ আমরা যে যে উদ্দেশ্য তুলেছি প্রত্যেকের মেকার সাহা করে দাও আমাদের মধ্যে যারা অসুস্থ বেমারে আছেন তুমি এসেছেন সাহায্য সহ করেছেন আল্লাহ সকলের জন্য এই মাহবিল কামের মাঠে না জাতের ওসেলা দিও আল্লাহ যে মসজিদের নির্মাণের কাজ আরম্ভ করা হয়েছে এই মসজিদ এমন কবুল করবির স্ত্রী আয়সা সিদ্ধি করি আল্লাহর আল্লাহ এই মসজিদ তুমি কবুল করে সকলের জন্য না জাতের উশিলা দাও যত জরুরত আছে প্রয়োজন আছে তোমার আল্লাহ পরীক্ষায় আল্লাহ আমি আব হওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ আমাদের পক্ষ থেকে আল্লাহ কোটি দুরুদ সালাম সুনার মদিনা পৌঁছে দাও আল্লাহ যত মমিনের কবর মাফ করে দাও আমাদের মুখের হাতের মেহরবানি করে সকলের খবরে রাজা মাফ করে দাও বিশেষ করে আমরা হাত পাড়াইলাম জানিনা গুকার আল্লাহ গভীর রাতে বাড়িতে গিয়ে ওঠানে পা রেখে দেখতাম কারো গলে আলো দেখা যায় না কিন্তু আমার মার ঘরে এখনো আলো দেখা যায় এই জম্মার রাত্রিতে আল্লাহ রহমত নাজিল হওয়ার সময় আমি গুনাগার হাত বাড়াইলাম আল্লাহ মার কবরে আজাদ দিও না আল্লা কবরে আজাব দিও দি আল্লাহ জিনিস কাপড় পরল না টাকা খরচ হয়ে যাবে সব কিছু রেখে দিয়ে শূন্য হাতে ওই গুরুস্থানের বাঙ্গা কবরে গোবর যার বাড়ি দি আমি বাড়িওয়ালা যার গর দি আমি গরওয়ালা যার খেত দি আমি জমিন দিয়ে আমি জমি আল্লাহ আবার কবর আজাদিও না মা বাবার কবর কে জান বাগান বানা দা আল্লাহ আমাদের উস্তাদ মাসে নাই আল্লাহ ও প্রভু ওনাদেরকে জান্নাতের সূচ মর্যাদা দিয়ে দাও আল্লাহ কালাম দুনিয়াতে আছেন বালিয়ার পিসাব সহ আল্লাহ ওনাদেরকে আয়াতের তাই বদল করো আল্লাহ মাদেরকে মক্কি বার বারবার জিয়ারত করার তো দাও আল্লাহ স্বপ্নের যুগে তোমার নবীর্ণরানি চারাখানা দেখাইয়া দিও আল্লাহ আমাদেরকে বলে দিও না আল্লাহ প্রভু হ্যা আমাদেরকে গাড়ির নিচে পালাই যা বে ইজত করা রাস্তাঘাটে মারো না আগুনে পোড়ায় পানিতে ডুবাইয়া মারো না আল্লাহ ক্যান্সার দিও না আল্লাহ এইডস এর মত মহামারী দিও না হার্ট বাল কি নষ্ট করে দিও না ব্রেন জবান নষ্ট করে দিও না প্যারালাইসিস দিয়ে বিষ্ের মরাল দিও না আল্লাহ যে দিল মরাল দাও গো জুম্মার দিনে বিশ্বনবীর আমাদের দুয়া কবুল করে না বেলা আমাদের খালি বিদায়ী করে দিও না দুনিয়া দিদি জুম্মার দিনে কোন বকির দনির দরজায় গেলে দনিরা খালি বিরোধ দেয় না আল্লাহ আল্লাহ আমাদের তোমা রাহিম আল্লাহ ইন্দামিয়া কমিটি বহু পরিশ্রম করে বিশাল সুন্দর এক মাহফিল করেছেন আল্লাহ পূর্ণ সুস্থতা দান করো ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও আল্লাহ সহি পরিচালিত হওয়ার জন্য কবুল করে না তোমার দিনের মুজাহিদ হিসেবে কবুল করে না صلى الله تعالى على قبر خلق محمد وواليه وآله اجمعين آمينا من برحمتك يا ارحم الراحمين